রসুল সময় দর্শকবিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবুজাফর তহাবির রহমুল্লাহ রচিত বয়ান আয়তাকাদ আহলসুন আলজামা আহসোন জামা আকিদার বর্ণনা একটি অংশ নি যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়ানুমুনু বিল ভাষী আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি দর্শকবিন্দু আমরা গত কয়েকবার আলোচনা করছিলাম যে পুনরুত্থানের পুনরুত্থান এমন একটি মাঠে হবে যেই মাঠে কোনদিন কোন কর্ম সংগঠিত হয়নি से एक मठे आल्ला दीबें बिराट एक माठ दुनिया केमी आल्लाफर काफर और मुशरेक ईमानदार और तृत्यमानदार अथचरा अपराध कर दर्शक बंद आलोचना कर आल्ला मुशरेक जरा काफेर तल्ला আল্লা আল্লা আল্লা আল্লা তালা আল্লাহ তালার সামনে তাদের যে অবস্থা হবে সেদিন সেটা হবে যে তারা ঝগড়ায় লিপ্ত হবে প্রথমে আমরা বলেছিলাম যে তার তিন প্রথম অবস্থা এটা হবে তারা সবচেয়ে অপমানিত অবস্থা থাকবে দ্বিতীয়ত যে তারা সেদিন তাদের কোনো আমল একটু খুঁজে পাবে না তৃতীয়ত তারা মনে করবে যেহেতু আমল নাই যেহেতু অপমানিত আসি কোনো না কোনো লোকে আমাকে সাহায্য করবে তখন তাদের কি অবস্থা হবে সেটা আল্লাহ তালা ঘোষণা করেছেন যে হাসরের মাঠে যারা আবাদত করত যাদের এবাদত করত দুই শ্রেণীর তারা একে অপরের শত্রুতে পরিণত হবে কোরআনে করিমা আল্লাহ তালা বলে দিয়েছেন সে কথা আল্লাহ তালা বলছেন যে তারা বলবে ইন্ম তাবায়ন যে হে দুর্বলরা নেতাদেরকে দুর্বলরা বলবে আমরা তো অনুসারী ছিলাম ফাহাল আন্তান্নার জাহান নামের কোনো একটু শাস্তি থেকে আমাদেরকে তোমরা সামান্যতম কাজে লাগবে না আমরা তোমরা অনুসারী ছিলাম মাত্র তোমরা আমাদেরকে বাঁচাও এ অবস্থায় কিন্তু তারা তখন বলতে কিছুই করতে পারবে না নিজেদের কোনো উপকার করতে পারবে না বরং তারা বলবে ইন্ন ফিহা আমরা সবাই তো এর মধ্যে আসি ইন্নল্লাহ আকাদ হাকা মাইনালাইবাদ আল্লাহ তার বান্দাদের মধ্যে হুকুম করেছেন বিচার করেছেন যারা কোনো উপকার করতে পারবে না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন দুনিয়ার বুকে যারা বলত কাফারু আর যারা কুফুরি করেছে তারা বলে ইনজারা ইমান এনেছে ইত্যাদি না সাধারণত দুনিয়ার বুকে যারা নাস্তিক তারা আস্তিকদেরকে নাস্তিক বানানোর জন্য বলে থাকে যে ইত্যাদেনা আমাদের মতামত মেনে চলো আমাদের মত মেনে চলো আমাদের আনুগত্য করোয়া তোমাদের বোঝা আমরা বহন করব। করবোয়া হুম আল্লাহ বলেন যে এরা মিথ্যাবাদী এরা কখনো এদের বোঝা বহন করবে না এরা মিথ্যাবাদী সামান্যতম বোঝা তারা বহন করবে না তারা কিছু বোঝা বহন করবে নিজেদের বোঝা বহন করবে আর অতিরিক্ত কেয়ামত্মা কানু ইফতারুন কেয়ামতের দিন তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা যে মিথ্যা রচনা করতে মিথ্যা রচনা করতে সেগুলি কোথায় কোথায় সেগুলো তোমার সেগুলো দেখাও অন্য এটা আল্লাহ বলছেন যেখানে বলা হচ্ছে যে দুর্বলরা অহংকারী বা নেতা লোকদের সাথে ঝগড়া করবে দেখতেন তাহলে আশ্চর্য হতেন সেদিনের অবস্থা যেদিন দাঁড়াবে একে অফরের বিরুদ্ধে কথা বলতে থাকবে ঝগড়া করতে থাকবে বলবে যারা দুর্বল তারা অহংকারীদেরকে বলবে লাউলা কুনাম তোমরা যদি না হতে তাহলে তো ইমান আনতাম তোমরাই তো আমাদেরকে পদ্ম করেছ তখন কালো যারা অহংকারী তারা বলবে বলবেদমষ্ট করেছি কখনো নয় আমরা করি নাই বল কোন মুজরিমিন তোমরাই অপরাধী ছিল দুনিয়ার বুকেও এরকম মানুষ দেখা যায় কোনো মানুষ বিপদে পড়লে বড় বড় নেতারা বলে তোর অপরাধের কারণে সমস্যার কারণেই পড়েছিস আমি তোকে ক্ষতিগ্রস্ত করিনি ইত্যাদি ইত্যাদি ঠিক সেদিনও এই অপরাধীরা যাদের অনুসরণ করে যারা তাদের অনুসরণ করে তাদের থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে আল্লাহ করে আমাদের আমাদেরকে তোমরা অনুসরণ করানি এইভাবে এরা অস্বীকার করে তোমরাই মুসলিম ছিল অপরাধী ছিল ওকালু আর যারা দুর্বল তারা যারা অহংকার তাদেরকে বলবে না দিন এবং রাত্রিং দিন এবং আসার তখন তারা নিজের লজ্জার ঢাকতে চেষ্টা করবে লোকের সামনে স্পষ্ট হয়ে যাবে ও জাল আর তাদের যারা কাফের তাদের गलार मध्य घंट घंटार मत ते गलार्दे तेज़ हाथ के बेधे दिए बेहद दीब हालइल मा का नुआम ता जम कर शस्ती ते हे ए भाव देखा गया जरा अनुसरणकारी अनुसरण करा जर अन्सरण हम थमुक्त दुरबल जरा ताहकारी विमुक्त हो नेता गोसर जा रा ते तेजारे नेता ते अनुसार साधारण मानसूर्ण आलदा एके अपर मध्य शत्रुता आरम्भ है एके अपर बना बिधिता करो अपर के घायल करते चेष्टा करे केंो ट्रेने आनचो और अनुसरण तुम्हारा अनुसरण करो नाई बार अनुसरण कर झगड़ा लिप्त होते थको আল্লা হা হাদা এই যে আল্লাহের আ আর যারা সীমা লঙ্ঘন করবে কাফের মসজ তাদের জন্য থাকবে অত্যন্ত খারাপ পরিণাম জাহার্নাম সেখানে তারা দগ্ধ হবে ফাবি ইসাল মেহাদ কতটা নিকৃষ্ট সে স্থল থাকার জায়গা হাদা। এটাই থাকবে তাদের শাস্তি এই দুজের সাথে অন্য ফৌজ যোগ হচ্ছে এই দলের সাথে অন্য দলও যোগ হচ্ছে প্রত্যেকে একে অপরকে বলবে বিহিম। এদের কোনো মার নেই সাদর সম্ভাষণ নেই ইন্দ সাল তারা জাহার নামে দগ্ধ হবে তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের শেষ করে দিয়েছ নাস্তিকতা দিয়ে আমাদের জীবন শেষ করে দিয়ে দুর্বৃষয় করে দিয়েছ আজ আমরা এই জন্য আগুনে চলছি কেন তোমরা আসছো লা আমার হাবাম্বিকুম তোমাদের কোনো মার হাবা নেই তোমাদের জন্য কোন নেই। কত কঠিন এই এই অবস্থান আমরা আজ পৌঁছে গেছি মান আদা কলকাতার আর তখন বলতে থাকবে দুর্বলরা যাদের দুর্বল মানুষ যারা নেতাদেরকে বলতে থাকবে নেতাদের উদ্দেশ্য করে আল্লাহকে বলবে আল্লাহ যারা আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে এই জাহান নামে পৌঁছে দিয়েছে এই কষ্টের মধ্যে নিক্ষেপ করেছে এদেরকে আপনি ডবল ডবল শাস্তি দিন। وقالوا مالنا لا نرى رجالا كنا نعدهم من الاشرار যে আমরা দেখতে পাচ্ছি না কেন যারা যাদেরকে আমরা খারাপ মনে করতাম ইমানদারদেরকে তারা খারাপ মনে করত দেখতে পাচ্ছি না আর তাহার নাম এ থেকে আমরা ঠাট্টা করেছিলাম নাকি আমরা এখন দেখতে পাচ্ছি না চোখে দেখি না ইন্দা এ হচ্ছে হক সত্য ঘটনা যে জাহান্নামবাসীরা কিভাবে ঝগড়া করবে আল্লাহ তালা সেটাতে উল্লেখ করেছেন অর্থাৎ জাহান্নামের এই যে ঝগড়া জাহান্নামবাসীরা করবে এটা হচ্ছে যারা অনুসারী ছিল ए जर अनुसरण हो दल झगड़ा करा हुए एरा कर अबंग नेता नेता गुस्से तारा परस्पर झगड़ा करतारा बे तुम अनुसरण करो नाई अनुरूप भाव में নেত প্রধান ব্যক্তিরা যারা সাধারণ ব্যক্তি তাদের নিয়ে ঝগড়া করবে দুনিয়ার বুকে এই জাতীয় দুনিয়ার বুকে যারা একে অপর অনুসরণ করেছে এরা সেখানে এই যে কারণে যাহ যাচ্ছে সেখানে সব একত্রিত হয়ে যাবে কিন্তু একে অপরের বিরুদ্ধে বলবে যে কোনো মার হাবা নেই তোমাদের কোনো সাদা সম্ভাষণ নেই আর ইমানদারদের মধ্যে সেখানে মার হাবা থাকবে জান্নাতের মধ্যে তাদের অবস্থা থাকবে কিন্তু হাঁসরের মাঠে তাদের একে অপরের বিরুদ্ধে ঝগড়া লিপ্ত হবে কোরআন করিমা আল্লাহ তালা অনুরূপ আরেকটি ঝগড়ার কথা উল্লেখ করেছেন যে সেদিন সেদিন কাফের এবং কাফের এবং তার সাথে যে শৈতান আছে সে শৈতানের মধ্যে ঝগড়া হবে সেগড়া হবে ও কলা করিনা বলছেন যে বলবে করিন তার করিন বলবে হইয়া কাফের তার করিন কে বলবে যে তো सरकार सीमा लंघन करी से कठिन अवस्था फेले से कल्ला तला अलकी जहां नामा कुरला कफर आईद फेले दहान नामे তোমি আলকে আলকে ফেলে দাও জাহার নামে ফেলে দাও প্রত্যেকটি কাফের কেমা লঙ্ঘন করে তাকে জাহার নামে ফেলে দাও কল্যাণ থেকে দূরে থাকতের পথ ভালো পথ দাওয়াতের পথ রুদ্ধ করতো বড়ত্যা সীমা লঙ্ঘন করতো মুরি মানে সন্দেহ তৈরি করত মানুষের ভিতরে আল্লাহ জালা আল্লাহ ইলাহন আল কিয়দ যারা আল্লাহর সাথে অন্য কোন ই নির্বাচন করতো তাদেরকে তোমরা জাহান নামে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে নিক্ষেপ করো রব্বানা মা তখন এই কাফের সাথে যে কারীন থাকবে কাঁপের সাথে কাঁপের সাথে আল্লাহ আমি তাকে আমি তো তাকে আল্লাহ তালা বলবেন আমার কাছে তোমরা ঝগড়া করো না আগেই আমাদের তোমার ধমকি দিয়েছিলাম ধমক দিয়েছিলাম দুনিয়ার বুকে জানিয়ে দিয়েছিলাম আমার কিতাবের মাধ্যমে রাসুলের মাধ্যমে যে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে এখন তোমার ঝগড়া কোন লাভ হবে না মা আমি এই জাহান্ন করবো যারা কাফের এবং যারা মুসরে তাদেরকে আল্লাহ তালান্নাম পূর্ণ করবেন বলেছেন মা ইউবাদা আমার কাছে কাউল পরিবর্তন হবে না ও মা আবিদ আমি কখনো বান্দাদের উপর জুলুমকারী নই আল্লাহ তালী কথা বলবেন তার সাথে একজন মানুষ নিজের সাথে ঝগড়া করবে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ঝগড়া করবে কিভাবে করবো আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন আল্লাহ বলছেন দিন হাসর করা হবে আল্লাহ আল্লাহ আল্লা দুঃশ্মকে একসাথ করা হবে জাহান্ন জমা হবে তারা যখন তারা সেখানে উপস্থিত হবে সাক্ষ্য দিবে তাদের কান তাদের তাদের তাদের চক্ষু এবং তাদের চামড়া সাক্ষ্য দিবে যে তারা কি কি কাজ করেছে ও কালিজুলুদ হিম লিমা শাহিদ তুমা না ঝগড়া করছে শুরু হয়ে গেছে তারা বলবে তাদের চামড়া বলতে থাকবে কি হলো তোমাদের কেন আমাদের বিরুদ্ধে তোমার সাক্ষ্য দিচ্ছ সাক্ষ্য দিচ্ছ করু আন্তঃ আলীন তখন চামড়া বলতে থাকবে এবং শরীরা শরীর কান বলতে থাকবে চোখ বলতে থাকবে আল্লাহ আমাদেরকে কথা বলেছেন যে আল্লাহ সবকিছু কথা বলান তিনি মানুষ সাক্ষী দিতে থাকবে যদি কাফের হয় আল্লাহ তালা কোরআনে কারিমেছেন দেখা গেছে সাক্ষ্য দিবে বলেছেন যে যখন সাক্ষীর প্রশ্ন আসবে সাক্ষী দিচ্ছে তখন অন্তঃ নিজের হাত পা সাক্ষ্য দিচ্ছে আলিও আলিও মত আলসিরাতি তাদের হাত পা সাক্ষ্য দিতে থাকবে শরীর সাক্ষ্য দিতে থাকবে চামা সাক্ষর থাকবে তখন বলবে তারা বোদান তোমাদের ধ্বংস হোক তোমাদের জন্য তো আমি কষ্ট করতেছিলাম অর্থাৎ এই শরীর রক্ষার জন্য আমি এত কিছু করা তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তখন এইটাতে কোনো কাজ হবে না এই তিরস্কারে কোনো কাজ হবে না হাদিস ইয়ারসরুল্লাহাম বলেছেন ইয়াল কাল আব্দুল আব্বাহু ফয়াকুল্লাহ ফৈয়াকুল্লাহ আলম উক্রিম আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন হাসের মাঠে কোনো বান্ধব তখন আল্লাহ বলবেন তোমাকে তোমার জন্য ঘোড়া দিয়েছি ওঠ দিয়েছি এবং তোমাকে ও আধারাক তার আসু ও তার বাড়ু নেতৃত্ব করেছ এবং নিয়ামতের মধ্যে তুমি অবগাহন করেছ কুল বা সে বলবে হ্যাঁ অবশ্যই হেরব আপনি এটা করেছেন ভাইয়া কুল আপা তুমি কি বিশ্বাস করতে তুমি আমার সাক্ষাৎ করবে সে বলবে স মানুষ বলবে না আমি সাক্ষাৎ বিশ্বাস করতাম না হয় ক আলু আনসা সি আমি তোমাকে আজ ভুলে যাবো যেভাবে তুমি আমাকে ভুলে গেছো আমাকে তোমায় রেখে যাবো তুমি আমাকে এভাবে রেখে এই ভুলে যাওয়ার অর্থ রেখে যাওয়া অর্থাৎ আল্লাহ তাকে রেখে যাবেন তাকে নামত তাকে দিবেন না তাকে রেখে যাবেন তোমায় আলকা এভাবে আল্লাহ তালা অন্য দ্বিতীয় জনের একজন একজন করে কথা বলবেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে এইভাবে আল্লাহ যারা আল্লাহর সাক্ষাৎ বিশ্বাসী ছিল না তাদেরকে আল্লাহ তালকে জাহানা মেয়ে নিক্ষেপ করবেন আর তারা একে অফরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে বলেছেন রসুল্লাহ সাল্লাহ আনসিবল্ল মালিকরা বলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম আমরা একদিন রসুলের কাছে ছিলাম হেসে দিলেন আমরা বলি আপনি কিসে হাসছেন তখন রসুল্লাহ সাল্লাহাম বললেন যে রব আল বন্দা আল্লাহর সাথে যে কথোপকথন হবে এটা নিয়ে আমি হাসছিলাম সেটা কি তখন তখন আলম তখন বন্দা কি বলবে আলম তুজির নিমিনা জুলমে বন্দা বলতে থাকবে আল্লাহ আমাকে তো আপনি জুলুম থেকে রাখবেন আমার জুলুম করতে পারেন না কলে বা আমি তোমাকে জুলুম করব না কাল এই নীলা উজিজ আরব সিল্লা শাহিদা মিননি তখন বন্দা বলতে থাকবে কাপের বন্দাসে সে বলতে থাকবে যে আমি নিজের নিজের নিজের সত্তাবিত কোন সাক্ষ্য আমি গ্রহণ করবো না কারণ আমি দেখিনি আপনার কেরামন কাতিবিন কি লিখছেন আপনি কোথায় কে কি রাখছেন আমি দেখিনি কিন্তু আমার শরীর সাক্ষ্য দিতে হবে না আমি বিশ্বাস না তখন আল্লাহ তো হ্যাঁ ঠিক আছে এটা করবে কাফা আবিনফসিকালিও মাহিরা আজকের দিনে তোমার নিজের নফসের বিরুদ্ধে তোমার সাক্ষী যথেষ্ট অবিল কেরাম কাতিবিনে সুহুদা কেরামন আমি সাক্ষী হিসেবে রাখবো কিন্তু সাক্ষী হিসেবে মূল সাক্ষ্য হিসেবে তোমার নফস দিবে তখন তারা তার মুখে মোহর মেরে দিবেন আর কেন তার শরীরকে বলা হবে বিভিন্ন অঙ্গকে কথা বলো প্রত্যেকটা অঙ্গ কথা বলবে সে কি কি করেছে না করেছে কথা বলবে সুম্মা ইউ ইউলিবাইন হো বাইনাল কালাম তারপর কথা ইউ ইকুলিবাইনোহ বাইনাল ক্যালাম কথা কথা বন্ধ হয়ে যাবে আর কথা বলা হবে না শেষ হয়ে যাবে তখন ওই লোকটি বলবে যে লোক কাঁফের বড়দান দুধ্বংস হোক তোমাদের লাকুল না তোমাদের হে হে আমাদের শরীর আমঙ্গ হে আমার শরীর অঙ্গ তোমাদের জন্য ধ্বংস হোক অসহ কান তোমাদের জন্য তোমাদের জন্য ধ্বংস হোক আঙ্কুন্কুন তো উনাদেল তোমাদের থেকে তো আমি প্রতিরোধ করছিলাম তোমাদেরকে রক্ষা করার জন্য তো আমি মিথ্যাচার করছিলাম তোমাদের রক্ষা করার জন্য আমি কুফুরি সিডিক করেছিলাম আজ তুমি আমাদের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছা আমাদের বিরুদ্ধে এভাবে তারা এভাবে তারা আল্লাহর সামনে অপমানিত হবে পরস্পর ঝগড়া করবে নিজের শরীরের অঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে অন্য জায়গাতে আসতে হাসরের মাঠে ষষ্ঠ যেই সাক্ষ্যটি হবে একে হলে ঝগড়া করবে শরীরকে আমাদের দিন শরীর এবং রুহের মধ্যে এক ধরনের পরস্পর বিরোধী সাক্ষ্য হবে শরীর এবং রুহ বলবে रूहर रु, रु, कष्ट देखे दे शरीब तुम्हें तो क्या करणना विभिन्न वर्णना तुम्हें खाइए ठीक आ কিন্তু তুম তোমার উপরে উভয় অপরাধী এখন কারণ আমরা পরস্পর সহযোগিতা করে আল্লাহ বিরুদ্ধে আমরা চলেছি অনুরূপভাবে হাঁসরের মাঠে সপ্তম যে জিনিসটা হবে তারা প্রত্যেকে পরস্পরের বিরুদ্ধে থাকবে পরস্পরের বিরুদ্ধে তারা বিদ্বেষ ছাড়া থাকবে নিজের বিদ্বেষের মধ্যে থাকবে কষ্টের মধ্যে নিজেরা আবার একে অপরকে ঘৃণা করতে থাকবে শরীরকে শরীর ঘৃণা করবে অঙ্গকে অঙ্গ ঘৃণা করবে কাফের কাফের দিকে ঘৃণা করবে এবং এই পরস্পর নেতা নেত্রীকে ঘৃণা করবে নেত্রী নেতাকে ঘৃণা করবে এবং যারা দুনিয়ার বুকে তথাকথিত নেতা নিশ্চয় যারা কুফুরি করেছে তাদেরকে ডেকে বলা হবে আজ তোমাদের নিজেদের মধ্যে একে অপরের যে ঘৃণা বিদ্বেষ এরছে আল্লাহ তাল্লাহ ঘৃণা তোমাদের প্রতি আরো কঠোর আরো বড় কারণ তোমাদেরকে ডাকা হতো ইমানের দিকে তোমরা কুফুরি করতে তোমরা আল্লাহ তালার নির্দেশকে মান্য করতে না বিরোধিতা করতে এই জন্য আল্লাহ তালা বলছেন ইউমত কাল্লাবুজু উজু হুম পিন্নার যেদিন তাদের চেহারা সময় জাহান নামে পাল্টানো হবে উল্টানো পাল্টানো হবে নিক্ষেপ করা হবে সেখানে আমরা যে আল্লাহর অনুসরণ করতাম আনুগত্য করতাম আনুগত্য করতাম কলানা ইতানা আ তারা বলবো আল্লাহ আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছি আমাদের আমাদের বড়দের অনুসরণ করেছি বড় যারা ছিল আমাদের কমরেড অনুসরণ করেছি ভিন্ন পথে নিয়ে গেছে এবং তাদেরকে বড় ধরনের লানত করুন এরা তখন একে অপরের বিরুদ্ধে বলতে থাকবে অর্থাৎ তাদের পরস্পর বিদ্বেষ এমন চরম পর্যায়ে পৌঁছবে তারা শেষ পর্যন্ত বলবে ও কাল কাপুর রব্বানা আল্লাহ ইনসেন হুমা তা যারা পদ্ম করে এদেরকে দেন পায়ের কষ্টে লেগে যাবেই তারা পরস্পর প্রতিম্ভ করবে হাত্তাই জামিয়ান যখন সব একসাথ হয়ে যাবে সেখানে কহালাত বলবে রবানা আদালত আল্লাহ এরা আমাদেরকে পথভস্ত করেছে এদেরকে আপনি আপনি বেশি বেশি শাস্তি দিন আল্লাহ আমাদেরকে তাদের জাতি শাস্তি থেকে হেফাজত করুন কাফের পরিণতি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত দান করুন দুনিয়ার বুকে যারা কাফের আছে তাদের এ অবস্থা কোনোদিন সুখকর হতে পারে না এই জন্য ये काफेड़रा हे सब चे निकृष्ट सबचे निगृहित सब चे अपनित हासान उद्देश्य और परवर्ती्याय इनशाला ईमानदार गुणागार जरा तक की है आलोचना करब तक अल्लाह तला सुस्थ रखुआन अलहमदुल्लबीन असलम वरहमतल्ला वरकू